মুগিরা ইবনু সুবাহ রাজিয়াল্লাহ তালন হতে বর্ণিত তিনি বলেন আমি নবী সাল্লা সাল্লামকে অজু করিয়েছি তিনি অজুর সময় মোজা দুটির ওপর মাসা করলেন ও সালাত আদায় করলেন